নামাজ কবুল হওয়ার জন্য তিন জিনিসের সমন্বয়ে দুই নম্বর হলো খাসিয়াত তিন নম্বর হলো জিক্রুল্লাহ এটা আজকের ক্লাসে প্রথম আলোচনায় এটা পরে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হবে এক নম্বর হলো এখলাস দুই নম্বর হলো খাসিয়াত আমি যে নামাজটা পড়তেছি এই নামাজটা একমাত্র কার জন্য আল্লাহর জন্য খালস ভাবে এই অ্যাবাদটা আল্লাহর জন্য এই অনুভূতি ভিতরে ঢুকানো এটার নাম হলো থাকে অন্তরে একলাস বাহিরের থেকে দেখা যায় না যত শক্তিশালী হবে ওই দায়ের দাওয়াত এক একজন যারা আমাদের এই উপমহাদেশে বাংলাদেশে ভারতে পাকিস্তান এই অঞ্চলে আল্লা দিনের দাওয়াত নিয়ে এসেছেন যেই একলাস যত শক্তিশালী ছিল ওই দায়ীর দাওয়াতে তত বেশি মানুষ মুসলিম হয়েছে একলাস যার শক্তিশালী আমরা যে দাওয়াতের কাজটা করতেছি তাপসির করতেছি যত শক্তিশালী হবে তার তাপসিরে তার দাওয়াতে মানুষ তত বেশি হেদায়েত পাবে এটা উপরে নির্ভর করবে দাওয়াতের কাজটা এখলাস শক্তিশালী হলে ওই ছোট্ট একটি কথায় मानुषर मन हिट कर प्रभाविका जो दायर भरे देखें नबी सलमेर एकजन दावा शक्त गुमराह যে গোমরা একেবারে দলালে চলে গেছে একজনের দাওয়াতে তাহলে ওই মানুষটার এখলাসের ফাওয়ার এত শক্তিশালী ছিল যে একজনের ফাওয়ারে এখলাসের লক্ষাধিক দলাল বা চূড়ান্ত গোমরা মানুষ আল্লাহর দিনের নিচে চলে আসছে এবং আসার পরে তাদের প্রস্তুত হয়ে গেছে এরপরে দুই নম্বর হলো খাসিয়াত নামাজ পড়বেন যদি খাসিয়াত না থাকে আল্লাহর ভয় যদি না থাকে নামাজ কবুল হবে না এই আল্লাহ পাক বলছেন কাদা ফুল الذينهم في صلاتهم خاشعون خاشعون जरा সালাতের মধ্যে খাশিয়ুন থাকে খাশিয়াতুল্লাহ থাকে খাশিয়াতুল্লাহ না হলে নামাজ কবুল হবে না তিন নাম্বার হলো যিকরুল্লাহ যিকরুল্লাহ মানে নামাজের ভিতরে যেগুলা নিয়ম কানুন আছে সূরা আল ফাতিহা পড়া তারপরে রুকু করা সাজদা করা তাসবিহ তাহলিল করা এগুলো হলো যিকরুল্লাহ তাহলে আমরা আমাদের যদি শুধু যিকরুল্লাহ থাকে ইখলাস না থাকে খাশিয়াতুল্লাহ না থাকে নামাজ কবুল হবে এই জন্য আমরা অনেক মানুষ নামাজ পড়ি বাইরে যায় সুদ খায় ঘোষ ও মিথ্যা কত বলি অসংখ্য খারাপ কাজও করি এটার কারণ হলো আমাদের নামাজে নাই নাই। শুধু বাজে। খাসিয়াত আল্লাহ আকবর বলার সাথে সাথে এটা অটোমেটিক চলতে থাকে ক্যাসেটটা জিক্রুল্লাহ জিক্রুল্লাহ আছে কিন্তু নাই নাই। আব্বাসের এক নম্বরের স্টুডেন্ট প্রথম সারির স্টুডেন্ট আবুল আলিয়া রহমতুল্লাহ আলহী উনি বড় একজন তাবল ছিলেন আবুল আলিয়া তিনি আবার হারাম কাজও করে যে লোক নামাজ পড়ে আবার ফাঁসা কাজও করে মনকার কাজও করে বুঝতে হবে তার নামাজে ওই এখলাস নাই অথবা খাসিয়েতুল্লাহ নেই যদি তার নামাজে এখলাস থাকে খাসিয়েতুল্লাহ থাকে महारूफर कल्ला करहल मनकारा ना थकाल महरूफ एर क्या निहियान मनकारा नामा सूतरा नाम आबादी हराम कब